بسم الله الرحمن الرحيم وليعلم الذين نافقوا وقيل لهم تعالوا قاتلوا في سبيل الله أو ادفعوا قالوا لو نعلم قتالا لاتبعناكم هم للكفر يومئذ أقرب منهم للإيمان পরিবেশিত হচ্ছে তারই সংক্ষিপ্ত আলোচনা যুদ্ধের সংক্রান্ত চলতেছে সামনে আসবে বস্ত্রতার সাথে বোঝার জন্য ইচ্ছা হলো যে উহুদের যুদ্ধের ঘটনাটা একটু শুনাই আজকে উহুদের ঘটনাটা একটু শোনো যতটুকু আজকে বলা যায় বদরের যুদ্ধ হয় দ্বিতীয় হিজড়ির সওয়ালে দ্বিতীয় হিজড়ি রমজানে সতরি রমজান বদরের যুদ্ধে কাফেররা চরমভাবে পরাজিত হয় কাফেরদের বড় বড় সর্দার সহ প্রায় সত্তর জনের মতো মারা যায় যে উদ্দেশ্যে যে কারণে যুদ্ধটা হয়েছিল আবু সুফিয়ানের ব্যবসায়ী কাফেলাকে হেফাজত যেহেতু এই যুদ্ধটা হয়েছে তো যখন যুদ্ধের ফল তাদের সামনে প্রকাশ হয়েছে তখন তারা সবাই এই মর্মে কসম খেল যে আবু সুফিয়ানের কাফেলাতে যত লাভ হইছে সব মান লভ্যাংশ এবং মূল ঘন জমা রাখা হবে কারণ জমা রাখা হয়েছে চলতেছে বেশ কয়েক মাস পর তারা পরামর্শ করছে যারা ওই পরে যারা নেতা আবু সুফিয়ান তারপরে মারা গেছে সোফা নিম্ন উমাইয়া হালিদ বিল এই উনারা যারা ছিল তখন পরামর্শ হবে যে হবে আর লভ্যাংশ যা হয়েছে সবটা রাখা হবে পরবর্তীতে মুসলমানদের কাছ থেকে প্রতিশোধ নেয়ার জন্য যে যুদ্ধ করা হবে সেখানে ব্যয় করা হবে সিদ্ধান্ত হলো তখন প্রায় পঞ্চাশ দিনার পঞ্চাশ হাজার দিনার এই মূলধন এবং আলু কিছু একত্রিত করে একত্রিত করা হয়েছে পঞ্চাশ হাজার দিনার যেটা যুদ্ধের ব্যয় ভার বহন করা হবে তো ওরা শূন্য সমন্বয় একত্রিত করল প্রায় তিন হাজার তিন হাজার শূন্য একত্রিত করে পরবর্তী বছর রমজান দ্বিতীয় হিজরির রমজানে বদেরও যুদ্ধ হয়েছে এই পরবর্তী বছর রমজান তৃতীয় হিজরির রমজান রমজানের পরেই তারা রওনা হবে রমজানের পরবর্তী মাস সাউলের পাঁচ তারিখে তিন হাজার শূন্য সহ এরা মদিনার দিকে রানো হয়েছে যার মধ্যে সাতশো জন ছিল লোহার পোশাক পরিহিত দুইশোটা ঘোড়া এবং তিন হাজার ওট এবং সঙ্গে তারা তাদের পুরুষদেরকে উৎসাহ দেওয়ার জন্য পনেরো জন মহিলাও নিয়ে নিছে যারা গান গাইতে পারে শেয়ার আশার গাইতে পারে তাদেরকে সুযোগ এই যেন তারা পুরুষদেরকে উৎসাহ দেয় এবং কেউ যদি পালাতে চায় তাহলে যেন তাকে লজ্জা দিতে পারে এই জন্য হিন্দা আবু সুফিয়ানের তো ওরা যখন রওনা হয়ে গেছে হজত আব্বাস রাজিউল্লাহ তখন তিনি মুসলমান হওয়া জাহির করেন নাই মুসলমান হন নাই বা জাহির করেন নাই তিনি রসুল সাল আলী হাসাল্লামকে বিষয়টা জানাবার জন্য বিস্তারিত লিখছেন এই তাদের এই প্রস্তুতিটা এবং রওনা হওয়ার বিষয়টা দ্রুত আলী কাছে পৌঁছানোর পর রসুল সাল্লিম দুইজন সাহাবি আনাস এবং মনিস দুজনকে এই মুহূর্তে কাফেররা কোথায় অবস্থান করতেছে এটা জানার জন্য দুজন সাহাবিকে পাঠাইছেন তো ওনারা বেশি দূর যেতে হয় কত সামানা দেখি পরিমাণ এটা জানার জন্য হবাব ইবনে মঞ্জেল আরেকজন সাহাবি হবাব ইবনে মঞ্জের রাজি আল্লাহ আনহুকে পাঠাইলেন তো তিনি দূর থেকে তাদের সংখ্যা তাদের অস্ত্র সবগুলো অনুমান করে হুজুর কাছে। তো ততক্ষণে তারা দশি ছিল দশি তো বৃহস্পতিবার সন্ধ্যাবেলা হুজুর কাছে এসে খবর দিলেন হুবা বিবনে মঞ্জেল খবর দেওয়ার সাথে সাথে রসুল আলী আশেপাশে যারা ছিলেন তাদেরকে জানালেন তো সাথে সাথে কয়েকজন সাহাবি যাদের মধ্যে হজরত মহাজ বিন সিন সাদ বিন আবাদা এবং উসাইদ বিন হোজায় দুই সাদ হলেন আউস এবং খরাজের সাদ বিন আবাদা তিনি খাজরাজ আর সাদ বিন মাদ হলেন সৈয়দুল আউস আর আরেকজন উসাইদ বিন হোজায়র ওনারা তিনজন সাহাবি মসজিদে নব্বী পাহারা দেওয়ার জন্য দাঁড়াই গেছে আর অন্যান্য সাহাবিদেরকেও মদিনার শহরের আশপাশে দাঁড় করাই গিয়েছে যেন মদিনার মধ্যে তারা এই হঠাৎ করে হামলা করতে না পারে তো ঘটনাটা কবে বৃহস্পতিবার দশে সৌবার রাতের বেলা ঘটনা এটা পরের দিন শুক্রবার ফজর নামাজ পরে রসুল সাল আলী সাহাবিদের কিনে বসছেন আমভাবে জানাইতেছেন ঘটনাটা এবার পরামর্শ কি করা হবে তো সাহাবিদের মধ্যে বয়স্ক সাহাবি যারা ছিলেন মহাজের আনসার তাদের রায় ছিল যে মদিনার ভিতরে থেকে আমরা যুদ্ধ করব মদিনার ভিতরে থেকে আমরা পাহারাদ ব্যবস্থা করবো মোদিনের ভিতরে ঢুকতে দেবো না যদি ছিল কিন্তু নজওয়ান সাহাবি যারা ছিলেন যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নাই যার ফলে ওনারা বদরের যুদ্ধের ফজিলর আদলে বদরের এগুলো শুনে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য শাহাদেকার ছিলেন তারা বলতেছে না ইয়ারসুল্লাহ আমরা মদিনার বাইরে গিয়ে যুদ্ধ করবো মদিনার বাইরে গিয়ে মদিনার ভিতরে না তখন রসুল্লাহ আলী আসাল্লাম নিজের একটা স্বপ্ন শোনালেন যেটা গত রাত্রে দেখছি ঘটনা কখনকার এই মুহূর্তে কোন জায়গার মধ্যে আমরা আছি শুক্রবার ফজরুল নামাজের পথ এগারোই সাউওয়াল দ্বিতীয় তৃতীয় হিজড়ি তৃতীয় হিজড়ির এগারো সাউওয়াল শুক্রবার ফজরুল নামাজের পথ রসাল আলী আসসাল্লাম সাহাবিদেরকে স্বপ্ন শোনালেন যে গত রাত্রে আমি স্বপ্নে দেখছি যে আমি একটা লোহার পোশাক পরে আছি এবং আমার সামনে একটা গরু জবাই করা হচ্ছে এটা ব্যাখ্যা হলো যে মদিনা সেটা হলো লোহার পোশাকের মতো একটা সংরক্ষিত জায়গা আর গরু জবাই করা হচ্ছে এটার ব্যাখ্যা হলো যে আমার সাথীদের মধ্যে বেশ কিছু সাথী শহীদ হবে এটা বলে হুঁজিরে বলতেছে এই কারণে আমার রায় হলো যে মদিনায় থেকেই আমরা যুদ্ধটা করবো কিন্তু ওই সাহাবি যারা বোদের অংশগণ করতে পারেন নাই ওনারা তারপরেও পেরা ফিরি করতেছেন এরপরে হুজুরে আরেকটা স্বপ্ন শোনালেন বললেন যে এটা আগের দেখা বললেন যে আমি কিছুদিন আগে দেখি যে আমি একটা তলোয়ার হাতে নিলাম তলোয়ারটা নাড়ালাম যেই নাড়ালাম উনি তলোয়ারের মাথাটা ভেঙে গেছে আবার নাড়ালাম তলোয়ারটা আবার আগের চেয়ে সুন্দর হয়ে গেছে তো এটার ব্যাখ্যাটা কি তো এটার ব্যাখ্যা হলো যে তলোয়ার নাড়ানো মানে হল তলোয়ার হল রসুল সাল আলি হাসলামের সাহাবিরা এটা হুজুরের পূর্ণ নিয়ন্ত্রণে আর নাড়ানোর অর্থ হল সাহাবিদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়া তাদেরকে যে যুদ্ধ করানো ভেঙে যাওয়া এটার ব্যাখ্যা হলো যে কিছু সাহাবির শহীদ হয়ে যাবে আবার নাড়াবেন মানে আবার যুদ্ধে নিয়ে যাবেন তখন সাহাবির সাহাবীর আর করা যেতে হবে না আগের চেয়ে বেশি বীরত্ব দেখাবে তো যেটা পরবর্তীতে তো এই পরামর্শ চলতেছে তো নজওয়ান সাহাবীর এক পরামর্শ দিচ্ছেন বয়স্ক আরেক পরামর্শ দিচ্ছেন তো তখন আবদুল্লাহ যে আছে আবদুল্লা বিন উবাই তো সেও তো জাহেরি হবে মুসলমান তো সেও বসছে তো তার কাছে কি তো বলল যে পূর্ব যেটা আমরা দেখতে পাচ্ছি যে ইতিপূর্বে যতবারই আমরা মদিনা আক্রান্ত হয়েছি আমরা মদিনার ভিতরে থেকে যতবার যুদ্ধ করছি জয়লাভ করছি মদিনার বাহিরে গেছি আর পরাজিত হয়েছি অতএব আমার পরামর্শ হলো মদিনার ভিতরে থেকেই আমরা তাদের হামলা প্রতিরোধ করব প্রতিহত করবো তো সেটা পরামর্শ দিচ্ছে তার ভিতরে কি ছিল সেটা আল্লাহ আল্লাহ জানে কিন্তু উল্লেখযোগ্য হল হজরত হামজা চাচা জান হজর হামজা তারপরে নয়মানি মালিক আনসারি তারপরে সাহবিন আবাদা এই তিনজন বয়স্ক সাহাবিদের মধ্যে তিনজন দিকে আমরা বাইরে গিয়ে যুদ্ধ করবো আপনি আমাদেরকে জান্নার থেকে মাহরুম করেন্লাহ কসম আমি জাননাতে যাবোই হাজুরে বললেন যে তুমি এটা কিসের উপর ভিত্তি করে বলতেছো বললাদু আল্লাহ যেহেতু আমল হইলা আমি যুদ্ধের সময় কখনো পলায়ন করি না এটা আমার না। এটা একেবারে আসছে আর আসছে উনি উত্তরে পরামর্শ হয়ে গেছে সিদ্ধান্ত হয়ে গেছে জুমান নামাজ নামাজ পড়া হলো আলী সাল্লাম দীর্ঘ খুদ পা দিলেন সাহাবিদেরকে যুদ্ধের জন্য উৎসাহ দিলেন সিদ্ধান্ত হয়েছে আসের পরে রওনা হবে তো আসর নামাজে পড়লেন আসর পড়ে এবার প্রস্তুতি নেওয়ার জন্য রসুল সালাম নিজের ঘরে গেলেন সেখানে যাওয়ার পর এবার যারা ছিলেন সাহাবিদের মধ্যে কয়েকজন যাদের মধ্যে একজন উসাইদ বিন হুজায় এবং সাদ বিন মাহাজ ওনাদের খেয়াল হলো যে আমরা তো আসলে কাজটা ঠিক করিনি হুজুর কে বাধ্য করছি তো উসাইদ বিন হুজায় সাদ বিন মাহাজ ওনারা অন্যান্য লৌহ বর্ম পরে এটার থেকে জাওয়াজ চাবে হুজুরের ডবল পোশাক পরে হুজুরে বের হয়ে আসছে কল্পনা করসুল সালিস বের হয়ে আসছে মাথায় কিছু আছে পোশাকও আছে একবার পর্যন্ত লোহার পোশাক পরা বের হয়ে আসছে আসার আমাদের তো ভুল হয়ে গেছে বলতেছে না কোন নবীর পক্ষে তো এটা বৈধই না যে যুদ্ধের অস্ত্র পড়বে নবী অস্ত্র শস্ত্রে সজ্জিত হবে এরপরে যুদ্ধ করা ছাড়াই আবার অস্ত্র খুলে খুলে ফেলবে পোশাক খুলে ফেলবে কোন নবীর পক্ষে বৈধ না এটা থেকে ওলাম বলেন যে এটা শুধু যেহেতু বলছে যে কোনদিনের লক্ষণ কিন্তু ভিতরে যদি সাজা হাত থাকে সিদ্ধান্ত যখন হয়েছে এখন যেতে হবে তো হজুর সালাম বললে আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি চলো এবার সিদ্ধান্ত হয়ে গেছে আসরের পর শুক্রবার আসরের পর এগারোই সব রসুল মসজিদ নগী থেকে এর হয়ে গেছে সঙ্গে কত এক হাজার এক হাজার দুই পাশে দুই সাত সামনে আর ডান পাশে বাম পাশে সব সাহাবীর পিছন সাহাবীর আসতেছে পতাকা আছে হাতে আসতেছে মদিনার থেকে রওনা হয়ে ছিল অন্ধ বুড়া বুড়ি ওই বুড়াবুড়ি থাকার কারণে জায়গাটার নাম হয়ে গেছে শাইখাই তুই রসুল সাল আলী হাসাল্লাম আসার উপর রওনা হয়ে এসে গেছেন এসে ওই এসে নিলেন এখানে এরপরে সৈন্য পর্যবেক্ষণ করবেন যাচাই বাছাই করবেন যাদেরকে নেওয়া যায় তাদেরকে নেবেন যাদেরকে বাদ দিয়ে এবার হাজার পর্যবেক্ষণ করতেছেন তেকরা সতেরো জন সাহাবি কে ফেরত দিয়ে দিয়েছেন পনেরো বছরের নিচে ওরা এখনো মিজান পড়ে অথবা না পড়ে তো ওদেরকে ফেরত দিয়ে দিতেছে পনেরো বছরের নিচে যাদের মধ্যে উল্লেখযোগ্য হলো ওসামা বিন জাহেদ চোদ্দ বছরের বয়স তখন ওসামা বিনেদ বিনা উল্লেখযোগ্য চোদ্দ বছর বয়স ছিল আবদুল্লাহিন ওমর তিনি বলেন যে এই হুদে আমাদের বয়স ছিল চোদ্দ এই জন্য হুদেরত দিয়ে দিছে কিন্তু পরবর্তী বছর দুই দুই বছর পরে আমাদের বয়স একটু বেশি হয়েছে তখন আবার আমাদেরকে দেওয়া হয়েছে তো এই ঘটনা চলতেছে কাউকে বাদ দিতেছেন কাউকে রাখতেছে আগ্রহ দেখে অন্য আরেকজন সাহাবি সুপারিশ করছি খুব দক্ষ তীর তাকে নিয়ে নেন তো ঠিক আছে পরে কাজ করা দরকার এখানে চলো হুজুরে নিয়েছি এবার ওই রাফে রাফে খাদিজ ওনারই সমবয়সী আরেকজন সামুরা বিন জুন্দু উনি দেখলো কি রাফে অনুমতি পেয়ে ফেললো আমি অনুমতি পাইনা সরাসরি হুজুর কে বললো হয়তো হুজুরে পাত্তা দেবে না এই জন্য ওনার আব্বাকে গিয়ে বলছে আব্বা মানে সব বাবা মোর বিন সিনান মুরি বিন সিনানকে গিয়ে বলতেছে যে আব্বা যান রাফে কনুমতি দেওয়া হয়েছে হুজুরে আমাকে ফিরিয়ে দিছে অথচ আমি তো রাফের যে শক্তিশালী রাফে আমার সাথে পারে না সহজে দেখো সাহাবিদের মনোভাবটা কেমন বাবাও খেয়েছা বাবা নিয়ে গেছে হুজুর কাছে হুজুর কাছে নিয়ে বলতে রসুল ও তো রাফে কে তো আপনি এজাজ দিয়ে দিচ্ছেন আর সামুরা তাকে এজাজ দেন না রাফের চেয়ে তো সে শক্তিশালী সে তো কুস্তিতে হারায় ফেলে তো হুজুর সাল বলছে আচ্ছা তাই নাকি আচ্ছা লাগো দেখো লাগো এখানে পনেরো বছরের নিচে দনোজন তৈরি হয়ে গেছে তাই এই চোখ চোখ খাইনে এই তখন ওই আবদুল্লাহ আবদুল্লা সে ওই বাহানাটা দিয়ে যে আমাদের রায় শোনা হয়নি মক্কায় এ মদিনায় থেকে যুদ্ধ করলে জয়ের আশাটা ছিল কিন্তু এখানে আমাদের রায় শোনা হয়নি কিছু নজওয়ান তরুণ জজবা দেখেছে তাদের রায় মোতামে ফলা হয়েছে এভাবে আমরা নিজেদের জান দেবো নাকি এটা বলে সে সে চলে যেতেছে আর তার সাথে যারা ছিল তাদের কোচ এখানে কি করবো তো এটা বলে সে এই খান থেকে চলে যেতেছে তিনশো জন সহকারী সব তো এই অবস্থাটা দেখে মুখলেশ সাহামিরা যারা ছিল তাদের মধ্যে দুইটা গ্রুপ এই যে তাইফা তান বনু হারে বনু হারেফা বনু সালিমা তাদের দিল্লির মধ্যে তাজাবজুবে এসে গেছে কিন্তু পরবর্তীতে আল্লাহ সেখানে নামাজ করছেন সেখানে অবস্থান করতেছেন এসা হয়েছে এসা পড়ছেন এসা পড়ে সবাই আবার বিশ্রাম চলে গেছে শুয়ে পড়ছে সব সাহাবি আরাম করতেছে মোহাম্মদ বিন মাসলামা তিনি একা পাহারাদার একা পাহারাদার এ সাতশো জন মানুষ একা পাহারাদার বলি দেখো রসুল সাল্লামা থেকে নিয়ে আসছেন এবার তুমি চিন্তা করো যে রসুল্লাহ আলি ভা এক মানুষকে মদিনা থেকে বের করে নিয়ে এলেন সেখানে তিনশো জনই আলাদা হয়ে যেতেছে তিনশো জন হাজার মধ্যে তিনশো জন অনেক না মানে এক হাজার নিয়ে আসে তার মধ্যে তিনশো জন হলো ভেজাল এটার কারণে কি রসুল মেহনতির উপরে ধা দ্বারা কি আমরা দেখি কাজের জন্য তিনশো জনের মধ্যে এক হাজার জন একত্রিত করছেন একটা কাজের জন্য তার মধ্যে দেখা গেলো যে তিনশো জনই ভেজাল সেখানে তার ধাব্বাটা যাবে যে কি মেহনত করছে এক হাজারের মধ্যে তিনশো জনই হলো ভেজাল ভেজাল এই কথাটা বলা যাবে রসুল সালি করার পর এক হাজার সাত স্বজন অবস্থাটা কি হবে তখন তিনশো জন দুই চার পাঁচজন দশজন পনেরো জন না তিনশো জন তিনশো জন চলে গেছে এক হাজার মানে তিনজন চলে গেছে কি শিকার আছে দেখো তিনশো জন রসুল করছেন যাদেরকে যুদ্ধে দিচ্ছেন তো পাহারা দিচ্ছেন পুরো এলাকা পুরোটা ঘুরেন রসুল সালিস কাছে এসে মাঝে একটু দাঁড়ান এখানে একটু বেশিক্ষণ দেরি করেন এসার পর থেকে একদম শেষ পর্যন্ত সব সাহেবের বিশ্রাম শেষ রাত তো সবাইকে জাগাই দিচ্ছে সবাই জাগায় দিছে এবার জেগে সবাই আবার রওনা হয়ে গেছে বলে চলো এবার সামনের দিকে চলো তো এসে আবার রওনা হয়ে গেছে সবাই যেতে যেতে একদম উহুদের কাছে উহুদ পাহাড়ের কাছে গিয়ে ফজরে বক্ত হয়ে গেছে তো আবার বেলালকে বললেন বেলাল আসন্দা তো ওখানে গিয়ে নামাজটা করছে তো নামাজ পড়ার পর নামাজ পড়ার পর এবার ও সুসলাল্লা আরেকটা আড়ালে ছিল আরেকটা পাহাড় যেটাকে এখন জবালের রুমাত বলে জবালের রুমাত সেখানে একটা গিরিপথ ছিল যেদিক দিয়ে কাফেরদের পিছন দিক থেকে ঘুরে আসার একটা আসার সম্ভাবনা ছিল তো ওখানে পঞ্চাশ জন সাহাবিকে বসাইছেন আব্দুল পাখি ছু মেরে নিয়ে যাইতে থাকে তারপরে তোমরা সেখানে বসে থাকবে তাকি চাকি ভাবে দিয়েছিলাম তো বাস ওখানে দাঁড়িয়ে আসেন পঞ্চাশ জনাবি এবার ওদিক দিয়ে কাফেরা গেছে কাফের সামনে দাঁড়াইছে ওরাও নিজেদের দলকে মোটামুটি ওদের দলের ডান পাশে খালেদ বিনিদের কেয়াদাতে একটা গ্রুপ বাম পাশে আবি জাহালে জামাতের আমির হল সফলার ওই মুহূর্তে সফান ইবন উমাইয়া পায়দুল জামাতের আমির আর কোনো আসছে আমর ইবনে আস পায়দুল জামাতের আমির আর তিরমদাসের বাহিনীর আমির হলো আবদুল্লাহ বিন আবি রাবিয়া এই যে যাদের নাম নিলাম খালেদ একরেমা সফান ইবিন উমাইয়া আমি রবি আহ এই পাঁচজন সাহাবি পরবর্তীতে যখন সাইফ সহ মেহনত শুরু সব মুসলমান হয়ে গেছে তো এবার রসুদাহ আলী আসসালাম সাহাবিদেরকে যুদ্ধের জন্য পাঠাবে এবার রসুদালাম বলতেছে নিজের তলোয়ারটা নিয়ে মাইয়া আফুদহাজ সৈদ বিহাকি এই তলোয়ারটা কে নেবে এবং তার যথাযথ হক আদায় করবে মাইয়া আফুদহাজ সাইফ বিহাকি তিনি বুঝতে পারছেন যে আসলে হুজুরে আরেকটা কিছু চাইতেছে সাধারণ বলছে যে হক বেহাত্তি আপনার সাইফের হকটা কি তখন হুজুর সাল আলী আসালাম বলেন যে হকটা হলো তলোয়ারটা ভোতা না হওয়ার আগ পর্যন্ত শত্রুদেরকে আল্লাহর দু হত্যা করা হবে এটা হলো আল্লাহর যে এটার হক হলো যে এটা দ্বারা মুসলমানদেরকে হত্যা করা হবে না আর এটা নিয়ে যুদ্ধের ময়দান থেকে পালানো যাবে না এটা হলো সাইফ রসুল্লাহর হক এবার যুদ্ধ শুরু হয়ে যেতেছি ওইদিকে যুদ্ধের প্রথম পর্বটা হয় মুবার আজাহ দুপক্ষ থেকে দুজন করে আসে মাঝে এসে জুতো লাগে মুবার তো মুবার জন্য প্রথম ওদিক থেকে আসে আবু আহমের আবু আমের কে আবুালা গাছা হানজালা গাছল মালা আয়েকের আব্বা জানে আউসের সর্দার ছিল একটা সময় রসুল্লা আলি আসাল্লামের বেরস্থতের আগেই সে ছিল মুশিদেদ কিন্তু পরবর্তীতে সে নাসরানি বনে গেছে খ্রিস্টান বনে গেছে তো এই জন্য সে তার নিজের নামের সাথে লাগাইতো আবু আমের আর রাহেব কিন্তু সে মক্কার আমার আউসের মধ্যে আমার একটা অবস্থান যে আমাকে দেখলে আউসিরা সবাই তোমাকে আমাদের দলে চলে আমার দলে চলে আসবে তার কথাটা আমাকে দেখলে সব আউসিরা আমার কাছে চলে আসবে তো প্রথমেই ওদের পক্ষ থেকে আবু আমের আবু আসছে তো পরবর্তীতে হজর সাল তাকে নাম দিয়েছিলেন আবুা বলতেছে মানে তার ইয়েটা হলো যে আমি আবু আহমের পরিচয়টা দিলেই তো সবাই দৌড়ে আমার কাছে আইসা তো সাথে সাথে আউসি সাহাবিনা যারা ছিলেন ওনারা জবাব দিয়েছেন ইয়া ফা তোর চক্ষুটাকে আল্লাহ কখনোই শীতল করবে না এটা গেছে যে আশাই করেনি কখনো তার কাছ থেকে তাদের কাছ থেকে পরে সে মনটা হয়ে চলে আসছে আইসা বলতেছে যে আমি আসার পরে আমার এলাকার লোকজন সব পরিবর্তন হয়ে গেছে সব দিয়ে নষ্ট করে দিচ্ছে এই প্রথম মুবারে আবু আহমেদ আর দ্বিতীয় মুভারেস তলহা বিন আবিহা কাছে তোমাদের তলোয়ার দ্বারা যদি আমাকে হত্যা করো তাহলে তোমাদের তলোয়ারে আমাকে জাহান্নামে পাঠাবে আর আমাদের তলোয়ারে তোমাদেরকে জাননাতে পাঠাবে এটা তোমাদের ধারণা কে আসো আসো দেখি আমার তলোয়ার দিয়ে যেতে চাও দেখি কিছুক্ষণের মধ্যে কিছুক্ষণের মধ্যে ওরে পায়ের মধ্যে এমন এক কব দেশে একবারে রান বরাবর এমন এক কব দেশে রানটাও কেটে গেছে কাপড় ছিঁড়ে গেছে তো রান বরাবর কাপড় ছিঁড়ে গেছে লজ্জাস্থান বের হয়ে গেছে তো লজ্জাস মাঠে ফাঁকা জায়গা এখানে না ঘটাঘল ঘটতেছে দেখতেছেন হজরতের এমন না যে এই তোরা কাম করো আমি একটু গড়ে বই থাই এইগুলো না হুজরত দেখতেছেন সব যে দেখতেছেন আলী রোদাহন এক কপ দেওয়ার পর একটু পিছনে সরে গেছে এরপরে আলী কে জিজ্ঞেস করেছে কি আলী এবার এক কোপে একদম মাথা দিখণ্ডিত এবার যখন আকবার আল্লাহ একবার রসুল আলিয়াসলাম খুশিতে থাকবিন দিয়ে ফেলছে যেই হুজরে তাকবিন দিচ্ছে সব সাহাবি একসাথে আল্লাহ